শাইক আহমেদ মুসাজিবিল তাহি সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে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 আজ আমরা বিসমিল্লার মাঝে থাকা এই তাহিদের শিক্ষা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান ইর রাহিমকে বলা হয় বাসমালা কোন কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলার মানে হল আমরা একমাত্র আল্লাহর উপর এই ভরসা স্থাপন করছি বিসমিল্লাহ রহমানউরাহিমের মাঝে তাহিদের প্রতিটি দিক পরিস্ফুটিত হয় বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুহানুতআলা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 আর তাই কোনো হারামে লিপ্ত হওয়ার সময় বিসমিল্লা বলা যায় না আউজ কেননা আল্লাহ তা হারাম করেছেন এবং তিনি আমাদেরকে এর অনুমতি দেননি যেমন পান করার আগে বিসমিল্লা বলা যাবে না কারণ আল্লাহ পানকে হারাম করেছেন এখন কোনো ব্যক্তি যদি এর আগে বিসমিল্লা বলে তবে সে দ্বিগুণ গুণা করছে প্রথমত বিসমিল্লা বলে সে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন অথচ আল্লাহ তাকে কখনোই এই কাজ করার অনুমতি দেননি তাই এই কারণে সে গুনগার হবে আবার হারামে লিপ্ত হবার দরুন অর্থাৎ মত পান করার কারণে সে গুনগার হবে অবিশ্বাস হলো সত্য যে কিছু মুসলিম দেশে মত পানের আগে বিসমিল্লা বলা এই প্রবণতা চালু আছে সুতরাং বিসমিল্লা হলো এই বিশ্বাস যে আমি আল্লাহর নামে শুরু করছি কারণ আল্লাহ সুভায় নহমদ আয়লা আমাকে এটি করার অনুমতি দিয়েছেন এবং আমি একমাত্র তাঁর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি আর এটাই হচ্ছে তাহাইদ আল উল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 আমি বিসমিল্লা বলে লিখছি কেননা আল্লাহ যদি আমাকে শক্তি না দিতেন আমি আমার হাতও নাড়াতে পারতাম না তা অবশ্য থাকত এটা অনেকটা লাহাউলাওয়ালা কুয়তা ইল্লা বলার মতো আমাকে যদি আল্লাহ কিছু করার শক্তি না দিতেন আমি কোনোভাবেই তা করতে পারতাম না এই জন্যই আল্লা সুবাহন তালা নাহালের তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন তোমাদের নিকট যে সমস্ত নিয়ামত ও কল্যাণ রয়েছে তা তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে অর্থাৎ তোমাদের নিকট যা কিছুর ভাণ্ডার রয়েছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং এটি হচ্ছে বিসমিল্লার ভিতরে তাওহিদের দ্বিতীয় দিক তাওহিদ আর রুবু বিয়া বিসমিল্লাহ রহমান ই বলার মাধ্যমে যে কাজটি শুরু করা হচ্ছে তাতে আল্লাহর পবিত্র নামের সাহায্যে বারাকা ও কল্যাণ কামনা করা হয় বিসমিল্লা আমি আল্লাহর নামে শুরু করছি যাতে তিনি এতে বারাকা দেন বিসমিল্লার পর আমরা এর সাথে আর রহমান এবং আর রাহিম যুক্ত করি এগুলো আল্লাহর নাম যা তার পবিত্র বৈশিষ্ট্য ও গুণাবলীর বহি প্রকাশ ঘটায় পরবর্তীতে এগুলোর আলোচনা আসছে ইনশা আল্লাহ আর কোনো কাজে আল্লাহর নাম নেওয়ার মাধ্যমে আমরা তাতে কল্যাণ কামনা করি এটাই হলো তাওহিদ আল আসমা ওয়াসিফাত সুতরাং বিসমিল্লাহ রহমান ইব্রাহিমের মাধ্যমে তাওহিদের প্রতিটি আসপেক্টের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে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 আলজার অল মজরুর ফিলবাসমালা মুতা বি মাহজুফ তাকদি রহ হুফেলা ইকন বিল এটাই হচ্ছে এর আরবি ব্যাকরণিক নীতি আমরা এই নীতিটি শিখলাম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 যদিও কুরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা সুরা আওবাস শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম নেই কিন্তু সুরা আনামলে মোট দুবার বিসমিল্লাহ রহমান ই রাহিম বলা হয়েছে একটি যথারীতি প্রথমে এবং অন্যটি ৩০ নাম্বার আয়াতে ইনাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহ রহমান ইর রাহিম নিশ্চয়ই সেটা ছিল সুলাইমানের পক্ষ থেকে চিঠি এবং নিশ্চয়ই এতে বলা হয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এই কারণে সুরা আত তাওবার শুরুতে বিসমিল্লা না থাকলেও হুরআনে মোট একশো বার বিসমিল্লাহ বলা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালহুমা বলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলিয়া বিসমিল্লাহ রহমানুর রাহিম নাজিলের দ্বারা সুরাসমূহের শুরু ও সমাপ্তি নির্ধারণ করতেন কাজের শুরুতে বিসমিল্লা বলার আরেকটি দলিল হল রাসুল্লাহ সাল্লিয়া সাল্লাম চিঠির শুরুতে বিসমিল্লাহ রহমান ইরাহিম লিখতেন বুখারি ও মুসলিমে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন রোমান সম্রাট হিরাকলিয়াসের নিকট চিঠি পাঠালেন সেই চিঠি শুরু হয়েছিল বিসমিল্লাহিউর রহমান রহিম দিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মিম মুহাম্মদিন আবদুল্লাহিউ রসুলি ইলা হিরাকুল হিরাকল আজিম ইর রুম আসসালাম আম্মা বাদ। এই চিঠিতে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করে তারপর বলা হয়েছিল যারা হিদায়াতের পথ অনুসরণ করবে তাদের উপর শান্তি বর্ষিত হোক রাসুল্লাহ সাল্ল্লাহি সাল্লাম কুরাইশদের সাথে সুলহাল হুদাইবিয়া বা হুদাইবিহার চুক্তি করার সময় কুরাইশরা সোহাইল ইবন আমরকে তাদের দূত হিসেবে রাসুল্লাহ সাল্লামের নিকট প্রেরণ করেন তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম আলী রাজি আল্লাহ তাল আনহুকে বলেন উক্তুব বিসমিল্লাহিউ রহমান রহিম, লিখো বিসমিল্লাহিউ রহমান রহিম। আর জুহুরী এর অনুরূপ একটি হাদিস বর্ণনা করেন ইবনু হাজার আল্লাহ কলানী ইরাহিম বলেন আলিমদের মাঝে এর ব্যাপক চর্চা ছিল এবং এটা একটি প্রতিষ্ঠিত বিষয় যে তারা সর্বদা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে তাদের কাজ শুরু করতেন আবু বকর রাজি আল্লাহতাল আনহু একই কাজ করতেন আবু বকর রাজি আল্লাহ তাল আনহু যখন আনাস ইবনু মালিক রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে সদাকার পত্রসহ বাহরাইনে প্রেরণ করেন তখন পত্রের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লিখেছিলেন কাজের শুরুতে বিসমিল্লা বলার সম্পর্কে একটি দায়িত্ব বা দুর্বল হাদিস আছে এই হাদিসে বলা হয়েছে যে সব কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলা হয় না তাতে কল্যাণ নেই একটি বর্ণনায় এখানে আক্তা শব্দটি ব্যবহৃত হয়েছে এবং অপর একটি বর্ণনায় আক্তার শব্দটি এসেছে হাদিসটি ইবনে হেব্বান সহ আরও কিছু গ্রন্থে পাওয়া যায় এবং এটি একটি দায়ফ বা দুর্বল হাদিস ইবনে হাজার আল্লাহ সকলানী আল সৈয়ুতি আল আলবানী এবং অন্যান্য আরও অনেক আলিমরা একে দায়ফ বলেছেন কেউ কেউ একে সহি বলেছেন কিন্তু এটা দায়ফ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 কার্যত হাদিসটির দায়ীফ হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো উল্লেখপূর্বক শাইক আল কাত্তানি যিনি মরক্কোর একজন বিখ্যাত হাদিস বিশারদ যিনি প্রায় আশি বছর আগে ইন্তেকাল করেন রাহমতুল্লাহ আলাইহি তাঁর লেখা একটি সম্পূর্ণ পুস্তিকা রয়েছে যার নাম আল আকাউল আল মুফাস্সল আলী হাদিস আল ইফতিদায় বিল বাসমালা এবার বাসমালার বারাকাত দিকে তাকানো যাক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 তিনি বলেন এতে আরোহণ করো মহান আল্লাহর নামে কুরবানির সময় বিসমিল্লা বলুন সুরা আল একশো আঠারো নম্বর আয়তে আল্লাহ সুহানুত বলেন ফ্যাকুলু মিম্মা জুকি রাসমুল্লাহ আলাই অতপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে খাও খাওয়া ও পান করার সময় বিসমিল্লা বলুন অমর ইবনে আবি সাল্লাম রাজি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেমিল্লা ওকুল বিয়া মিনিক ওয়কুল মিম্মা ইয়ালিক বিসমিল্লা বলো ও ডানহাত দিয়ে খাও এবং পাত্রের নিকটবর্তী অংশ থেকে খাও মুত্তাফাকুন আলাই এমনকি স্ত্রী সহবাসের সময়ও রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের বিসমিল্লা বলতে শিখিয়েছেন বিসমিল্লা আপনি যখন ঘরের বাতি নিভান এবং পাত্র ঢেকে রাখেন তখনও বিসমিল্লা বলুন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 اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا যদি নগরবাসীরা ইমান এবং আল্লাহকে ভয় করত আমি অবশ্যই তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম সুবাহ আল্লাহ সুবাহানো নিজে বলছেন আমি তাদের জন্য আকাশ পৃথিবীর সকল কল্যাণ উন্মুক্ত করে দিতাম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 इनशा अल्लाह तेक्चारे पर अपनी बिस्मिल्ला सम्पर्के तात्पर्य और गुरुत्व सम्पर्के सम्पूर्ण नतून भावे चिंता करते शिखब बारकल्लाकूम अल्ला सईदना मुहम्मद वल्हीसलिम अलैक्म वरम वरक य बांगला अडियो सरिजटर बाकी पर्वगुल्लो शनते भिजिट कर मुबाशी मीडियार फेसबुक पेज www.facebook.com डब्लिव डब्ल्यू